তা নোহ আনাস্থা ওফের ওহনারধবেল্লা হিমিং সররে আঙখসেনা ওয়ামিং সাইয়া আতে আ আমালে না মায়ে আহ দেহল্লা হো পালা মোদেল্লালা ওয়ামাই হমদুদীন আকু ক ত মুসলিমে খ খোলা কিনহ সোজাহা বসল কৌ অনিস اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا صَدِيدًا يُسْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرِ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَاسَ فَوْسًا عُزِيمًا أَمَّا بَعَدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرَ الْحَدِيِ هَدِيُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ وَشَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلَّ مُحْدَثَةٍ بِدَعَةٍ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ কমা ইব রহিমওয়ালা আলি ইব রাহি কহম আল্লাহমারিকা আলা আলি মোহাম্মদ কামাবা আলি ই টা টা টা াইল জেলার কালিহাতি উপজেলার অন্তর্গত বাড্ডা দক্ষিণ পাড়া আহলে জামে মসজিদের উন্নতি সম্মান সম্মানিত ওলামাই কেরাম সম্মানিত মুরব্বিয়ান এজান আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের आलमीन के दीर्घ समय সলাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে এ পর্যায়ে এসে আপনাদের সামনে কোরানে এবং সহি হাদিসের আলোকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার सकले परिचित सकले जा শেখ আহমদুল্লাহ ত্রিশালী হাফেজ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে পেশ করবেন ইনশাআল্লাহ তার আগে আমি অল্প সময় আপনাদের সামনে সামান্য কিছু কথাবার্তা বলে আমার আলোচনা শেষ করব ইনশা আল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে संक्षेपे कथा बलार चेस्ट करतेन्नते गुरुत्म सामान्य कथा बोले আমার আলোচনা শেষ করবো সম্মানিত নাকি কাফের অনেকে মনে হয় কথাটা বুঝেন নাই আমরা যারা এই মাহপিলে উপস্থিত হয়েছি যারা আলোচনা শুনতেছি তারা সকলে কি মুসলিম নাকি কাপের কেউ কেউ দেখি বলেন না কি মুসলিম বলতে লজ্জাবোধ হয় নাকি মুসলিম বলতে খুব অপছন্দ হয় জি একজন মুসলিম মুসলিম হওয়া মুসলিম পরিচয় দেওয়া এটা একজন মুসলিমের কাছে অত্যন্ত আনন্দের বিষয় গর্বের বিষয় আল্লাহ রব আলিন এজন্য কোরআনে কারি মে বলেছেন আল্লাহ রবাহিন বলেন ই আল্লাহ যে ব্যক্তি দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দে আল্লাহর দিকে ডাকে মানুষকে শুধু ডাকে না করে সব সময় এই ঘোষণা দিতে থাকে ইন্দানি মিনাল মুসলিম আমি একজন বিশ্বের সকল মুসলিমের মুসলিম পরিবারের একজন সদস্য আল্লাহ রবাহ আলমিনের একটি বড় ধরনের নিয়ামত তাহলে সম্মানিত বায়ু বোনেরা আমরা যারা মাহাপিলে এসেছি আমরা সবাই কি মুসলিম নাকি কাপের আচ্ছা মুসলিমের বিপরীতে যারা আছে তাদেরকে কি বলা হয় তাদেরকে অনেকে বলেন না মনে হয় কাপের বলা যাবে না নাকি যারা মুসলিম না তাদেরকে কি বলবেন কাপের কাপের যদি কাপের না বলেন মুশ্রিক যদি মুশ্রিক না বলেন তাহলে আপনি আমি মুশ্রিক হয়ে যাব একজন কাপের একজন যিনি নিজেকে মুসলিম দাবি করে না যিনি নিজেকে কাপেরেই বলেন নিজেকে মুশ্রিকই মনে করেন এরকম ব্যক্তিকে যদি আপনি আমি কাপের মনে না করি তাহলে আমি আপনি কাফের হয়ে যাবো কারণ ইমান বঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ যে মনে করে না। তার তারমান ভেঙে যায় তার ইমান চলে যায় তাহলে কাপের কে কাপের মনে করতে হবে মুসলিমকে মুসলিম মনে করতে হবে মুসলিমকে কে কাপের বানানো যাবে না কাপের কথা বলার না দেখি আপনারা এই এলাকায় মনে হয় কথা বলা নিষেধ নাকি কথা বলার নিষেধ আছে না তাহলে একজন মুসলিম তাকে কাফের যাবে না। আবার একজন কাফেরকে মানে যিনি কাপের দাবি করতেছেন যিনি নিজেকে মুসলিম মনে করেন না তাকে কাভের মনে করতে হবে তাকে মুসলিম মনে করা যাবে না একজন মুসলিম যখন ইসলাম গ্রহণ মানে মুসলিম হন। অথবা কোন অসলিম যদি আমাদের কাছে আমি মুসলিম হতে চাই। ইসলাম গ্রহণ করতে তখন আমরা তাকে কিভাবে মুসলিম বানাই বলেন তো দেখি আপনাদের কাছে একজন আসলো আসে বললো যে ভাই আমি মুসলিম হতে চাই তো কি পড়াই করা वार कलिमा जे साखा दिए इन करते ইসলামে ডুক্ত হয় এই সাক্ষ্যটা হল আসা ইহা ইহাম্মান এই কালী মাতার মধ্যে দুটা অংশ আছে প্রথম অংশটি হলো أشهدو الله إله إلا الله وحده لا شريك الله إبجانتو كلمار أكتا آنخش آر ديتي آنخشة تهولو وأشهدو أن محمدًا عبده ورسوله إيتي هولو كلمار ديتي آنخشة دوي آنخشة تيطاوحيد प्रथम अंशीद्वित हलो आल्लाबुल आलमीन एबादत प्रथम अंशे स्वीकृति दीची सेबादत একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর জন্য শরীরের বাদত অর্থের বাদত যত রকমের আমার এবাদত আছে একটা আবাদত আমি আল্লাহ ছাড়া আর কারোর জন্য আর দ্বিতীয় অংশ এই অংশের তহিদ হলো এতবার এই অংশে আমি স্বীকৃতি দিচ্ছি একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সারা আর কোন তরিক আমি আল্লাহর আমি যত যা করব। সেই পদ্ধতিটা কার পদ্ধতি কার তরিকা মোহাম্মদ রসো সাল্লাহ আলি আসাল্লামের তরিকায় করবো मान अनुसर तवहित जमीन एक मात्र व्यक्ति के अंध भाव बुझे ना बुझे যা বলেছেন সবকিছু মেনে নেওয়া অনুসরণ করতে যদি কারোর মধ্যে না থাকে নবী সালামের অনুসরণের তহিদ অর্থাৎ একমাত্র এত্তেবা করব আল্লাহ রসুল সাল্লামের এই তৌহিদ যদি না থাকে এই লোক ইমানদার হইতে পারে এই জন্য আমার সম্মানিত বায়ু বোনেরা আল্লাহ রসুল সাল্লা ইসলামের এরতেবা করাটা এটা সকল মানুষের উপরে এতেবার বাহিরে কোন না। কোন মহামালাত কোনো আখলাত আল্লাহ রবাহ আলমিন কবুল ও মঞ্জুর করেন না সর্বক্ষেত্রে আকৃদের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে এটাকে আল্লাহ রব আলমিন ফরজে আইন করে দিয়েছেন আল্লাপা কোরআন কারিমে সোরা আলরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্লা আলমিনের সাথ করেন কুল হাসল আপনি দুনিয়ার সকল মানুষকে এই জানিয়ে দিন যদি তোমরা আল্লাহ কে মোহ করতে অর্থাৎ আল্লাহ রাও মোহারত করতে চাও একমাত্র একমাত্র অনুসরণ করো আমার রসুলের সোভা আল্লাহ রসুল সাল্লাস্লামের এত্তেবা ছাড়া অনুষ্ঠান ছাড়া কোন আহলাদ আল্লাহ প্রত্যেকটি আমলের ক্ষেত্রে নবী সালামের আনুগত্য এত্তেবা ফরজে আইন কেউ অনেক আবাদত করছে অনেক আমল করেছে কিন্তু নবী সাল্লা সাল্লামের মতো করে নাই আল্লা রসুল ঘোষণা দিচ্ছেন এগুলো সব বাতিল এগুলো সব প্রত্যাখ্যাত কোন ব্যক্তি যদি এমন আমল করে এরকম কোন আমল যদি আল্লাহর কোন বান্দাবান্দি করে সেটা বাতিল সেটা প্রত্যাখ্যাত সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লা রসুল সাল সালাম কোন জায়গায় একই আমল একই কাজ কোন জায়গায় করলে নবী সাল সাল্লামের হয় আবার অন্য জায়গায় করলে এত্তেবা হয় না একই কাজটা যেমনতের এক অনুসরণ এখন কোন ব্যক্তি যদি ঈদের নামাজের জন্য আজান দেয় জানাজার নামাজের জন্য আজান দেয় তাহলে এটা কি একতেবা হবে অসুবিধা কি আজান তো খুব ভালো কাজের দিন গাঠ গুলো অনেক অনেক লম্বা হয়ে যাবে সোহান আল্লাহ যত পর্যন্ত গাছপালা পশু পাখি আজান শুনে কেয়ামতের ময়দানে এই কিছু তার জন্য সাক্ষ্য দিলে তাহলে কত ফচিল আল্লাহ রসুল সাল্লামদের জন্য দোয়া করছেন আল্লাহ হে আল্লাহ আপনি মাফ করে দিন মোয়াজিনদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন তাহলে আজান দেওয়া কত বরকতের কাজের কাজ সবাবের কাজ কাজ করলে বেদাত হয় তাহলে পরশ চলাত পাঁচ সলাতের আগে আজান দিলে এটা নবী সাল্লা সাল্লামের এত হয় অনুসরণ হয় কিন্তু ঈদের নামাজের আগে আজান দিলে জানা যার আগে আজান দিলে এটা হয়ে উল্টা বেদাত হয়ে যায় গুনা হয়ে যায় দেখেন সময় আমরা শুনছেন আবার লবাকালিকাওয়াল মূল এটাও তো আল্লাহর ঘর এটা আল্লাহর ঘর না কি এটা আল্লাহর ঘর কিনা তো এই আল্লাহর ঘরের দিকে আমি যাইতেছি ধরেন ফচর আজান হয়েছে আজানের পরে আমি মসজিদের দিকে যাচ্ছি আর যাওয়ার সময় জোরে জোরে পড়তে পড়তে যাচ্ছি এটা পড়তে পড়তে আমি মসজিদের থেকে যাচ্ছি ফজিলত হবে সবাব হবে না গুনা হবে বলেন দেখি হার জমান আল্লাহর ঘর এই মসজিদটাও তো আল্লাহর ঘর তাহলে এখানে পড়লে গুনা হয় ওখানে পড়লে সব হয় আচ্ছা এবার দেখেন गुरु छागल एर पशु कुरबानी पशु पशु देंद्र जमन अपनी एक गुन नहीं छल नहीं हजर समय अल्लाहर गर दिखाई रवाना दिल तीन प्रकार हज आज हज हलो हज करान हजे करान समय गुरुटा छागल महिष्टा उपरे गुना इबी सलम सुन्न एबाद এখন যদি এই গরুটা এই ছাগলটা এই উঠটা আল্লাহ ঘরের দিকে না নিয়ে যদি আপনি এটা নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন বরিশালের উদ্দেশ্যে রওনা দেন ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেন রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন এবার কি এটা সভাব না গুনা গুনা এর বাহিরে অন্য জায়গায় করলে তখন এটা এত্তেবা না হয়ে সেটা গুনার কাজ হয় বেদাত হয়ে যায় এই বিষয়টা আমাদের সমাজের অনেক ভাই বোন বুঝে না অনেক ভাই বোন বলে কিছু হবে। কারণ বেদাত যেগুলো এগুলা খুব ভালো কাজ এগুলা দেখতে ভালো শুনতে ভালো মজা দেখা যায় মজা পাওয়া যায় শুনতে মজা এ করতে মজা সবকিছুতে মজা লাগে কিন্তু এই ভালো জিনিসটা সুন্দর জিনিসটা করে আল্লাহ রসুল বলতেছেন দলাল সমস্ত বেদাত গুমরাহি আর যত গুমরাহি আছে সমস্ত গুমরাহি মানুষকে যার নামে নিয়ে যাবে তালে ভালো কাজ করিও যাহ নামে যেতে হয় ভালো কাজটা যদি আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণে ইসলাম গ্রহণ করার সময় যেমন আল্লাহর তাহিদের ঘোষণা দিতে হয় পাশাপাশি আরেকটা তাহিদের ঘোষণা দিতে হয় আমি এই সাক্ষ্য দিচ্ছি এই ঘোষণাও দিচ্ছি যে মুহাম্মদ রসুল তিনি আল্লাহর গোলাম তিনি আল্লাহ আল্লাহর একজন রসুল অর্থাৎ তিনি আল্লাহর গোলাম হিসাবে তিনি যা করতে বলবেন তা করব যেভাবে করতে বলেন সেভাবে করব যেটা ছাড়তে বলেন সেটা ছাড়বো হু আমার রসোল তোমাদেরকে যা করতে বলেন সেটা তোমরা কর সেটা গ্রহণ কর আমার রসুল তোমাদেরকে নিষেধ করেন সেটা থেকে দূরে থাকতে এত প্রত্যেক নারী পুরুষের জন্য একটা ফরস ফরজিয়ার বিষয় কিন্তু আমার সম্মানিত বায়ু বোনেরা জীবনের কোনো কর্মকান্ড নাই আল্লাহর একজন বান্দা সকাল বেলায় ঘুম থেকে উঠার পথ থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত বিছানায় গেলেও সার্বক্ষণিক আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সুন্নতের আছে আছে কি নাই তাহলে কিভাবে দিতে হবে সালাম কিভাবে দিলে সুন্নত হবে কিনে এখানে মনে সালামের প্রচলন নাই এই সালাম দেন না একজন আরেকজনকে কিভাবে দিতে হয় যদি আপনি সালামটা দেন বলেন এই পদ্ধতিতে সালাম দেওয়াটা সুন্নত তেবা কিন্তু আপনি এই পদ্ধতিতে না দিয়ে আপনি বললেন সালাম আলাইকুম আপনি দেখলেন আরেকজন দেখলেন আসলাম আলাইকুম এটাও সালাম হয়েছে কিন্তু সালামটা হয়তের অনুসারে হয় নাই আপনি সারাদিন সালাম দিবেন একটা না। কিন্তু সুন্নত অনুযায়ী সালাম দিলে আল্লাহ রব আলিন আপনার সালামের মধ্যে সুন্নতের এত্তেবার সবাব ফজিলতাল্লা দান করবেন একজন আরেকজনের সাথে দেখা হয়েছে সালাম কালাম নাই তুলছেন সালাম হলো আঙ্গুলের ইশারায় তারা দেখায় আঙ্গল যেতে হবে এই টয়লেটে যাওয়ার মধ্যেও আল্লাহ রসুল সাল্লাহামের সুন্নতের এতেবা আছে আছে না বাম পা দিয়ে গেলে সুন্নত হয় নাকি বাথরুমে যখন ডুকবেন কোন পাথরুমে বাম পা দিয়ে বের হওয়ার সময় তারপরে দোয়া ভরতে হয় ঢুকার সময় দোয়া আছে বের হওয়ার সময় দোয়া আছে কোন দিকে ফিরে বসবেন কোন দিকে ফিরে বসবেন না এটাও সুন্নত আছে ঠিক একইভাবে খাইতে বসছেন সেখানেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্নত আছে আসা না কোন হাত দিয়ে খাইবেন কি বলে খাইবেন খাবার প্রথমে বিসমিল্লা ভুলে গেলে পরে কি করবেন তারপরে আপনি অসংখ্য সুন্নত নিহিত আছে ঠিক একইভাবে আপনি ব্যবসা বাণিজ্য করতে গেছেন সেখানে আল্লাহ রসুল সুন্নত আছে আসেনা সকাল বেলায় দোকান খুলছেন দোকান খুলে দোকানের মধ্যে পানি ছিটাইতেছেন আগরবাতি দিতেছেন, দিতেছেন, এটা এটা নয়। দিতে অন্য কার্যক্রম আপনি সেটাকে এনে একজন মুসলিম হিসাবে দোকানের মধ্যে শুরু করতেছেন আবার সন্ধ্যাবেলা আপনি দুপ জ্বালাইতেছেন আগরবাতি জ্বালাইতেছেন আপনার দোকানে লক্ষ্মী আসার জন্য আপনি সুন্নতের এতুবিধে কি আল্লাহ পাক নিষেধ করছেন আল্লাহ রসুল নিষেধ করছেন খবরদার প্রথম কাস্টমার বাকে দিও না তাহলে বোঝা যায় এটা নবী সালামের সুন্নতের পরিপন্থী বাহিরে দেখা লেন ভালো জিনিস ভিতরে বেজাল জিনিস ঢুকাই দিলেন ফল কিনতে গেছেন দেখাইছেন উপরে দিয়ে ভালো গুলা ভিতরের ফসা ঢুকাই দিয়েছেন এটা নবীশালামের সুন্নত নাকি থেকে সরে গেলেন এইভাবে আপনি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ঘুমানো পর্যন্ত শূন্যত আছে আপনি ইচ্ছা করলে সুন্নত অনুযায়ীও করতে পারেন ইচ্ছা করলে সুন্নতের বাহিরেও করতে পারেন আপনি দোকানে গেছেন চুল কাটতে এখানেও শূন্যত আছে আসে না चुलसिक दर विभिन्न चूल देा देखे देखे चुल काटल वर्तमान भाइय चूल काटे बुल काटा सुन्नतरपी सुन्नतर विपरीत दोकने गि का गुरुत्वप सुन्नत नाकि सप्ता कयदिन पर दाड़ी काटा सुन्नत कोई दिन दिन एक बार। ना कि है। बार दाली रेखे दिल सुन्नत सकाल सन्दा परम का संस्कृति के सर्व क्षेत्रीय संस्कृति ग्रहण कर ले हासर हो আল্লাপাকিম সরাসরি বলে দিয়ে সলন তুদা সারা ইন্ হুদা আহম বাদ আল্লাহ রব আলিন বলেন নাসারারা ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তাদের কৃষ্টি কালচার হুদা রাসুল আপনি বলে দিন আমি আল্লাহর হেদায়তটাই হলো তোমাদের জন্য শ্রেষ্ঠ হেদায়েত। আমি আল্লাহর হেদায়তটা তোমাদের শ্রেষ্ঠ হেদায়ত আল্লাহ হদায়ত কোনটা কথা না বলে খালি সামনে দিকে চলে আসেন জি আমার ভাইয়েরা এবং বোনেরা যে কথাটা আমরা বলতেছিলাম যে আল্লাহ স্পষ্ট করে বলে দিচ্ছেন হৃদায় হলো শ্রেষ্ঠ হেদায়ত অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে নির্ধারণ করেছেন এই এজন্য আমাদেরকে প্রত্যেক ক্ষেত্রে জীবনের এমন কোন কাজ মুসলিম হিসাবে করব না যে কাজ নবীলামের সুন্নতের এত্তবা বাহিনী যদি সমস্ত কাজ সুন্নতের এত্তবা অনুযায়ী করি প্রবেশ করবে শুধুমাত্র তারা ব্যতীত যারা আমার সন্ন্যতকে অস্বীকার করে প্রত্যেক উম্মত আমার জান্নাতে যাবে কিন্তু যারা সুন্নত অস্বীকার করে তারা জান্নাতে যাবে না এমন কারা হইতে পারে আল্লাহ রসুল সালাম বলেন মানি দাখাল আসানি ওমানি পাকা আমার যে ওম্মত जीवन प्रत्येक जेगे उठे नबी जीवन जो मिस करें नाई नबी जो दिन घुमाये घुमाई আমি আমার গুমটাকে হারাম করে আমার নবীর সন্ন্যতকে ফলো করে আমি তাহাযদের জন্য উঠে যাই দুই রেখা চার রেখা তাহাজ্যদের সলা আদায় করি আমার নবী কখনো হয় আমার নবীর সন্নত হিসাবে ফজরের করা। আমি বা জামাত আদায় করি সকালবেলা অফিসে গেলাম আমার নবীর সুন্নত হলো অফিসের কাজকর্মে কোনো ফাঁকি না দেওয়া फिर सठिस हालाल भाव बैध भाविसो सम्पन्न करलम ठीक एक नबीरस ना हलो हालाल रिजिकर उपर जीवन निर्वाह करा আমার নবীর এই সন্না যারা অনুসরণ করবে আল্লাহ রসুল বলতেছেন দাখাল জাননা সোহান আল্লাহ এই লোকটা জান্নাতে চলে যাবে সোহান আল্লাহ আর ওয়ামান আসানি ফাকাদ লোকটা আমার সুন্নত মানে না আমার সুন্নতের আনুগত্য করে না আমার সুন্নত অনুযায়ী তার জীবনের কাজগুলো সমাদা করে না এই লোকটাই আমাকে অস্বীকার করে যে আমাকে অস্বীকার করে সেই জাহান নামে যাবে জান্নাত তার কপালে জুটবে না জান্নতে চাওয়া তার নসিব হবে না তাকে জাহান নামে যাওয়া লাগবে তাহলে জিন্দিগি যাপন করলেই তার মধ্যে আছে জাহান্ন আমরা আসি সুন্নতের এত্তেবা করলে কি কি উপকার শূন্যতের এত্তেবার উপকারিতা গুরুত্বগুলো। এক নম্বরে করলে আল্লাহ তাকে সুন্নত অনুযায়ী করেন সুন্নতের বাহিরে করেন না আল্লাহ রব্বুল্লাহ আলমিন আল্লাহর এই বান্দাবান্দিকে মোহব্বত করেন ভালোবাসেন সোহান আল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবাসুক এটাকে চান অনেকে চায় না কি আল্লাহ আল্লাপাক আমাদেরকে ভালোবাসো এটা চাই আল্লাপাক শর্ত দিয়েছেন যদি তোমরা আমার নবীর কর আমি আল্লাহও তোমাদেরকে মোহব্বত করি তোমাদেরকে ভালোবাসি সোহান আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি আল্লাহর ভালোবাসা পাওয়ার আল্লাহর পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো কি তোমাদের সমস্ত গুণা গুলা মাপ করে দিবেন সমস্ত গুণা মাপ এখানে আমরা যারা আছি কেউ গুণা করি নাই এরকম আমরা সবাই মৃত্যুকে ভয় করি এই জন্য যে আহারে আমার যদি মৃত্যু হয়ে যায় আমার যে গুণা এই আমার কি হবে এই গুনাগুলোর কারণে আমার আজাবে কবর হবে আমার হাসরের ময়দানে আজাব হবে আমার লাগবে আল্লাহ যদি আর কোন ঘোষণা দিচ্ছেন আমার নবীর করলে আমি আল্লাহ তোমার সমস্ত গুণা গুলা করে দিই সোহান আল্লাহ কারণ নবীর করলে যেমন হয়ে গেলে তাহলে সে যখন তবাও করে ফেলবে তো তার গুণা থাকবে কিভাবে এই আল্লাহ আল্লাহ আলমিন বলেন সুন্নতের এত্তেবা করলে আমি তোমাদের সমস্ত গুণা মাফ করে দিব সুভান কথা বলছেন যেমন ইমানের কথা বলছেন বলছেন জান্নাত সোহান আল্লাহ কারিমে বারবার বলছেন যারা ইমান এনেছে যারা আমলের সালে করেছে তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিন তাদের জন্য আছে জান্নাত সোহান আল্লাহ তাহলে জান্নাতের জন্য যেমন ইমান শর্ত তেমন আমল ও শর্ত কিন্তু খালি আমল নিয়ে গেলে আল্লাপাক জান্নাত দিয়ে দিবেন এই কথা আল্লাহাক ওয়াদা করেন নাই আমলের কথা বলছেন প্রত্যেক জায়গায় আল্লাহ যুক্ত করেছেন সেটা হলো আমলে সালেখ আমলটা সালে হতে হবে তা আমল আমার সওয়ালে হয় কেমনি আমল সালে হতে হইলে সেই আমলটার মধ্যে দুটি বৈশিষ্ট্য থাকতে হয় দুটি গুণ থাকতে হয় যে আমলের মধ্যে এই দুটি গুণ থাকবে এই আমলটা আমলের চলে আর যে আমলের মধ্যে এই দুটি গুণ থাকবে না ওটা আমলে চলে না কোন দুটি গুণ এক নম্বর গুণ হলো আমলটা হতে হবে মুখলিস আলাহদ্দিন অর্থাৎ একমাত্র আল্লাহর আলফাকি কথাটা বলছেন আল্লাহর ইবাদত করবা এমন ভাবে তোমার দিনটাকে আল্লাহর জন্য খালস করে নিবে অর্থাৎ একমাত্র আল্লাহ তখন এই আমলটা আর আমলে সালে হবে না যেমন ধর আমি দশ লাখ টাকা জাকাত দিব জাকাত দিতে গিয়ে চিন্তা করলাম যে এমনে যদি গোপনে গোপনে জাকাত দিয়ে দি কেউ জানলো না শুনলো না জাকাতের পচা লুঙ্গি পচা শাড়ি কিনে আনি মাইকিং করা শুরু হলো ঘোষণা দেওয়া শুরু হলো অমুক সাহেবের বাড়িতে অমুক সময় জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করা হবে चाको हम लोकता एक, एक, शारी, एक, एक लुंगी पाड़ी पा लोकता किस टा पाते भोट दीबे তাহলে এক কাজ দিয়ে দুই কাজ যে জাকাত দিয়ে পাশাপাশি দুনিয়া বিয়ে আরো কিছু স্বার্থ হাসিল করা তখন এই আমলটা আমলেটার মধ্যে একলাশ হয়নি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হয় এর পিছনে অন্য উদ্দেশ্য আছে এই জন্য আমলটা হইতে হলে এক নম্বরে একলাস থাকতে হয় দুই নম্বরে যেটা থাকতে হয় যেভাবে করেছেন জিকির করেছেন এই জিকিরটা যদি নবী সাল সাল্লামের মতো সাহাবাইকরামের মতো যদি না হয় নিজেদের মন পদ্ধতিতে নাচতে নাচতে জিকির করা কবরের পাশে গিয়ে ঘুরে ঘুরে জিকির করা বিভিন্ন অঙ্গির মাধ্যমে জিকির করা যেগুলো আল্লাহ রসুল করেন এই জিকির গুলো দেখতে যত সুন্দর ভালো মনে হোক কিন্তু এটা আমলে চলে না এটা ন্যাক আমল না নবী সালাম যে দরুদ শিখিয়েছেন সেই দরুদ এর বাহিরে নিজে বানায় বানায় বিভিন্ন দরদে পড়ে কিন্তু এটা সুন্নত হবে না এটা আমলে সয়ালে হবে না এই জন্য আমলটা সওয়ালে হওয়ার জন্য শর্ত হইল আমলটার মধ্যে একলাশ থাকতে হবে আমলটার মধ্যে সুন্নত থাকতে হবে যে আমলে থাকবে না যে আমলে সুন্দর থাকবে না ওই আমলটা আমলে নয় আর আমলটা আমলে সেটা হয়ে যায় হাবা অনেকে বিশাল বিশাল আমল নিয়ে টাকে টাকে আমল নিয়ে হাজির হবে কিন্তু পরে দেখা যাবে হাবা আমসূরা বিক্ষিপ্ত দুলাবালির মতো উড়ে চলে যাবে কোন আমলে নাই তার আমল নামায় তাহলে যে আমলে করব আমার ভাই ও বোনেরা সেটা হইতে হবে আমলে তাহলে আমলে হইলে নবী সালামের করতে হবে। আল্লাহ রব আলিনের কাছে কবল হইতে হইলে প্রত্যেকটা আমল নবী সাল সাল্লামের সুন্নতের এতবার আলোকে হতে হবে নবী সালামকে ভালোবাসার মাধ্যম হলো সুন্নতের আমরা দেখি দেখছেন আশেকের আসল রাসোলের আশা রাসোলের আশেক মানে কি রাসোলের আশেক মানে কি আশাক মানে কি আশেক বুঝেন না আশাকে বাংলা বলেন না বাংলা কি প্রেমিক আর মহব্বত মানে কি কথা বলেন না কি আপনারা আমার কথা বুঝতে না মহব্বত মানে কি ভালোবাসা মহব্বত মানে ভালোবাসা আচ্ছা এসকে আর মোহব্বত প্রেম আর ভালোবাসা দুইটা কি এক জিনিস না ভিন্ন জিনিস কথা দুইটা দু জিনিস আমি আপনি বাড়িতে গিয়ে আমার আপনার আম্মা আছেন বোন আছেন আছে না আমরা আমাদের আম্মাকে আমাদের বোন प्रेम करना जिनिसा स्त्री प्रेम करी ना भलोबासी प्रेम करी स्त्री छाड़ा বিবাহ বহির্ভূত প্রেম হয় না সেটা অশ্লীলতা হয় বেবিচার হয় সেটা প্রেম না সেটার নাম দিয়েছেন কিন্তু বিবাহের পরে স্ত্রীর সাথে প্রেম করা এটা এটা কিন্তু প্রেম আর ভালোবাসা মহব্বতারস্ক দুটা এক জিনিসটা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করতে হয় ভালোবাসতে হয় প্রেম করতে হয় না अब्बा अम्मा के भलते प्रेम सीमारेखा थे अल्लाह अल्लाह रसुलसतेमे पद्धति भलोबसते নিজের ইচ্ছা মতো মন গড়া করা যায় না যে কোনো জায়গায় কিন্তু এটা বলা যাবে না কারণ তিনটা সময় আল্লাপাক সরাসরি আয়াত নাজিল করে বলে দিছেন এই তিন সময় মা বাবার কাছে অনুমতি ছাড়া যাওয়া যাবে না তাহলে এখানে মোহব্বতের ভালোবাসার সীমা রেখা আছে কিন্তু যখন প্রেম খেলা খেলবে তখন আর সীমে রাখা নাই যা মনে হয় তাই করা যাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসার মহব্বতের একমাত্র নবী সাল সালামের সুন্নাতের অনুসরণ করা যে যত বেশি সুন্নতের অনুসরণ করবে সে তত বেশি আল্লাহ রসুল সাল সালামকে ভালোবাসবে اللہ رسول صلی اللہ علیہ وسلم کی زودی کیو بالونا باشے تر ایمان تھاک بے اللہ رسول صلی اللہ علیہ وسلم اس پشت کرے بل سلم لا يؤمنوا حدکم حتى اکونا احب إليه من والده وولده والناس اجمعین لا আমাদের কেউ কে বেশি মোহব্বত না করবে অমর খাবান বলছিলেন্লাহাম আমি আপনাকে আবার বলেন কি আমার নাইতে আমার নিজের ছাইতেও আপনি আমার কাছে বেশি প্রিয় আপনি নাই। কিন্তু মহব্বতটা কেমনে করতে হবে এই মহব্বতের মাধ্যম হইল সুন্নতের এত যদি আমার প্রত্যেকটা কাজ নবী সালামের সুন্নত অনুযায়ী করি তাহলে বোঝা যাবে আমি নভিস রাজনামকে বহমত করি কিন্তু সন্ন্যতের সাথে দেখা নাই তবলা নিয়ে গান বাজনা করি দাড়ির ব্যাপারে খবর নেই নামাজের খবর নাই, তারপরে গাজা খায়, তারপরে মদ খাই নারী পুরুষ একসাথে নাচানাচি করি আবার আশেখেরা চুল না আমাদের দেশের অনেক আশেখেরাচল চিত্রটা এরকম সুন্নতের সাথে কোনো দেখা নেই সুন্নত থেকে কয়েকশো দূরে সুন্নত থেকে আবার আল্লাহ রসুল মহব্বত করতে হয় এখন আমরা যদি নিজের মন গড়া করি সেটা মহব্বত না হয়ে সেটা ইমান হারানোর মাধ্যম হয়ে যায় এই আমার সম্মানিত ভাইরা নবীর সাল্লাহ সাল্লামকে মহব্বতের মাধ্যমের আল্লাহ কে মহবা করলে আল্লাহ রব আলকে মহব্বত করা হয় আল্লাহ কেও ভালোবাসা হয় কারণ নবী সাল সাল্লামের মহব্বত নবী সাল্লামের আনুগত্য মানেই আল্লাহর আনুগত্য আল্লাহ কোরআন কেমনি বারবার বলছেন অনুসরণ এই জন্য নবী সালামের সুন্নতের এত্তাবা করলে আল্লাহকে মহব্বত করা হয় জানতে ঢুকার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একমাত্র মাধ্যম নবী সালামের সুন্নতের সুন্নতের অনুসরণ ছাড়া কোনো কোন লোক নবী সালামের সুন্নতের এত্তেবা ছাড়া যাহার নাম থেকে বাঁচতে পারবে না জাননাতে যাওয়ার যাহার নাম থেকে বাঁচার একমাত্র মাধ্যম এত্তেবা নবী সাল্লামের সুন্নত এর্তেবা করতে হবে অনুসরণ করতে হবে নবীল বাদ দিয়ে যেমন আল্লাহ রে এক এই বিশ্বাস কখনো নবী সাল সাল্লাম করেন নাই করেন এখন কেউ যদি বিশ্বাস করে যে আহাদ আর আহমদের মধ্যে কোনো পার্থক্য নাই খালি একটা মিমের পর্দা আল্লাহার ভিতর থেকে রাসুল বের হয়েছেন রাসুলের ভিতর থেকে আল্লাহ বের হয়েছেন নাওয়া আল্লাহকে রাসুল বানানো রাসুলকে আল্লাহ বানানো এই যে আকৃদা চিন্তা চেতনা এটা সুন্নার পরিপন্থী অসংখ্য ভাগে বিভক্ত হবে কোন হাদিসে তেহাত্তর ভাগে বলছেন সব যাবে একটা মাত্র মিল্লার জাননাতে যাবে সেই মিল্লারটা কোনটা আছে এটার উপরে যারা থাকবে তারাই শুধু না জাত পাবে সহ তাহলে নবী সালামের সুন্নটি আকৃদার সাথে যদি আমার আকৃদা না মিলে যার যাওয়া সম্ভব না। যাহার নাম থেকে বাঁচা সম্ভব হবে না যদি মনে করি আছে জেলখানা আছে মনসুর আল্লাহ কয়েকদিন আমি আল্লাহর বাড়িতে চলে গেছি আরেক দিন আল্লাহ আমার বাড়িতে চলে আসছে না তাহলে এই আল্লাহর বাড়িতে যাওয়া আশা করা এই কারো আকৃদা না মিলে আকেইদা এত না করে তাহলে জান্নাত পাওয়া সম্ভব নয় জাহান্ন থেকে নাজাদ জাহান্নাম থেকে মুক্তিও সম্ভব নয় যার ভিতরে তাকওয়া কতটুকু আছে ইমান কতটুকু বিশুদ্ধ এটার দলিল হইল বিশুদ্ধ নাকি ইমানে গন্ডগোল আছে ইমানের ভিতরে কুফর আছে কিনা নেপাক আছে কিনা শির্ক আছে কিনা জাইক আছে কিনা শাক আছে কিনা ইমান রোগে আক্রান্ত না ইমান বিশুদ্ধ আমার তাকোয়া ভিতরে আছে কি করেন বুঝতে হবে তার ইমানটা তত বেশি বিশুদ্ধ তার ইমানটা তত বেশি রোগ মুক্ত তত বেশি তাকুয়া বান তত বেশি মুক্তি এই জন্য আল্লাপাক বলছেন লোকটার কারামত মর্যাদার সম্মান তত বেশি তাহলে কারামত মানি নবী সালামের সুন্নতের এক আমাদের দেশে কারামত মানি হলো যে অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড দেখাতে পারলে মনে করে যে এটা কারামত জমিনের বিশাল বিশাল অস্বাভাবিক কর্মকাণ্ড দেখাবে দাঁত দেখবেন যে যখন দুনিয়াতে আসবে এমন এমন কর্মকাণ্ড দেখাবে যেগুলো কেউ পারে না তখন এই যারা কারামতের বিভ্রান্তিতে আছে তারা দাস দেখলে মনে করবো ও তো বিরাট আল্লাহর হলি চলিয়ে আসছে কারণ কারামতার কারামত কারামতার কারামত কিন্তু কারামত মানি তা না কারামত মানি হলো যার ভিতরে যতগুলো সুন্নত আছে তার ভিতরে ততগুলো কারামত আছে অনুসরণ হইল তাকওয়ার দলিল ইমান বিশুদ্ধতার দলিল ইমান শাহির রহমতুল্লাহ বলছেন हावारे आलमा अथवा पानी दिए हेटे चला जाबरदार ओ लोकटा के तुम्हारा आल्ला सत्यायित करा যদি পরিপূর্ণ সুন্নতের অনুসরণ না দেখো তাহলে কখনো এই কথা সত্যায়ন করিও না যে আল্লাহ এই লোকটারে মহব্বত করে বা এই লোকটা আল্লাহ রে করে সন্নত নেই আল্লাহর মহব্বতের দলিল যেই লোক যত বেশি আল্লাহ করে সেই লোক তত বেশি বৈশিষ্ট্য তার আকৃতের বিষয় হোক এবাদতের বিষয় হোক নালাতের বিষয় হোক আখলাতের বিষয় হোক কোন একটি কাজ মুমিন সন্নতের বাহিরে করে আল্লা রসুল সাল্লা ইসলাম আল্লাহ আল্লাহ আল্লাহ এরকম জিকির কোনদিন করছেন কথা বলা করছেন আমরা জায়জ বলি আমরা বলি যে এরকম জিকির করা সুন্নত বলি না আমরা জায়েজ বলি আচ্ছা তো তাহলে আপনি বোঝা গেছে যে সুন্নতি জিকির যা আছে সব শেষ করে ফেলছেন আর জিকির খুঁজে পাচ্ছেন না করতে পারবে না করে সুন্নতের জিকির ফেলে রেখে জায়েজের জিকির খোঁজা এটা অন্তরের বক্রতার দলিল জায়েজের দলিল কারণ একজন মমিন সব কাজে আমলে সর্বক্ষেত্রে বিমুখ হবে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় এজন্য আমার সম্মানিত ভাই বোনেরা আমি আর আলোচনা দীর্ঘায়িত করবোনা আমাদের সম্মানিত মেহমান আমাদের সকলের मेहमान सम्मानित भाई बन सकते जीवन सर्वक्षेत्र सुन्नतेन्नत दिए जीवन सजाबीवन सुन्नते उद्षित जीवन हो शरक मुक्त हो वेदात मुक्त जीवन है तो दुनिया शांतिमय বেদাতি আকৃদা বেদাতি আবাদত বেদায়াতি মহামালাত বেদায়াতি আখলাত থেকে আল্লাহকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ রবাহ আলমিন আজকের এই মাহাপকে কবল ও মঞ্জুর করে নিন শেষ পর্যন্ত আমাদেরকে সবরের সাথে অপেক্ষা করে কোরআন সুপনার কথাগুলো আমাদেরকে শোনার তৌফিক দান করুন আমিন